অনেক সময় আমাদের পূর্ণাঙ্গ একটি আলোচনা সেই আলোচনা থেকে হয়তো তিনি মাঝখান দিয়ে একটা বিষয় উনি ছোট করে একটা আলাদা করে উনি দিচ্ছেন এই বিষয়টা তো এটি দিতে আমাদের নিষেধ নাই তবে খেয়াল রাখতে হবে যে বিষয়টা আপনি দিচ্ছেন সেখানে আমার ওই বক্তব্যটা পরিপূর্ণ আসতেছে কিনা নাকি আংশিক খণ্ডিত আসতেছে দেখা গেল এটার আগের অংশ নাই পরের অংশও নাই মাঝখান দিয়ে একটা অংশ আসলো তো অনেক সময় ওই অংশটা দিয়ে বিতর্কের সৃষ্টি হতে পারে যদি এটার আগের আগের অংশও জানলেন না পরের অংশও জানলেন না যে আল্লা বলতেছেন ইয়া আহ মানু ল হে ইমান তোমরা নামাজের না এই পর্যন্ত আপনি দিয়ে দিলেন দিয়ে বললেন যে যে আল্লাপাক নামাজ পড়তে নিষেধ করছে নামাজ তো পড়া যাবেই না কিন্তু যখন তুমি কি বলতেছো সেটাই বুঝতেছো না তো ওই অবস্থা যদি নামাজ পড়তে দাঁড়াও তাহলে তো তুমি আল্লাহ বলতে আব্বা বলে বসে থাকবা তারপরে তুমি সেরেকি কুপুরি সব বলে ফেলবা কি বলতেছো তুমি নিজেই দাঁড়ো না তাহলে এখানে দেওয়ার সময় খেয়াল রাখতে হবে যে আমার সুকারা সহ টুম কিনা কথাটা এইটা খেয়াল রাখার জন্য আমি সব ভাই আমরা অনুরোধ করব যে ইন্টারনেটে যে ভাই আমাদের আলোচনাগুলো দিয়ে দাওয়াতের কাজ করেন আলহামদুলিল্লাহ আমরা দোয়া করি দাওয়াতের কাজ চলবে অব্যাহত থাকবে এবং আপনাদেরকে আল্লাপা যা যায় খায়ের দান করুন কিন্তু খেয়াল রাখবেন সেই অংশ করতে পারে দ্বিতীয় বিষয় হলো যেই অংশটা দিচ্ছেন সেখানে একটা শিরোনাম দিচ্ছেন ইদানিং আমি লক্ষ্য করেছি অনেক ভাই এরকম শিরোনাম গিয়ে আলোচনা একটা কিন্তু শিরোনাম দিচ্ছেন আরেকটা আর শিরোনাম দেওয়ার সময় এমনভাবে শিরোনামটা দিচ্ছেন আরেকজনকে আক্রমণ করে আক্রমণাত্মক ভাবে শিরোনাম দিচ্ছেন কিন্তু আমাদের আলোচনায় আক্রমণাত্মক কোন বিষয় নাই কিন্তু আপনি শিরোনাম দিয়ে দিলেন আক্রমণাত্মক ব্যাপারে মানে বিরোধীদেরকে বা অন্যদেরকে লক্ষ্য করে আপনি একটা উস্কানিমূলক শিরোনাম দিয়ে দিলেন তাহলে এই শিরোনামটাই ওই আলোচনাটাই শুনবে না যারা এটা এই শিরোনামটা দেখবে তারা তো আলোচনাটাই শুনবে না আমাদের মানহাজ আমাদের উস্লব আমাদের সিস্টেম আমাদের মেথডোলজি আপনাকে বুঝতে হবে যিনি এই দাওয়াতের কাজ করবেন আমাদের তাফসির কোরআন দিয়ে খোদবা দিয়ে আগে তাকে আমাদের মানহাজ বোঝার জন্য অনুরোধ করতেছে আমাদের এই তাফসিরুল কোরআনের আজকে দীর্ঘ প্রায় দশ বছর আমরা এই তাফসিরুল কোরআন করি খুব দিচ্ছি আমাদের একটা নিজস্ব কিছু মানহাজ আছে কিছু কিছু পদ্ধতি আছে আছে। প্রথম মেথোডলজি হলো আমরা দুনিয়ার কোন মুসলিমকে কাফের মুশ্রিক ফাসেক মুনাফেক বলি না এটা হলো আমাদের এক নম্বর মানহাজ এটা আমাদের আহলুসুল্লা জামাতের আকিদা পরিপন্থী এবং আমাদের সালাফ সালফে সহ যারা তারা কখনো কোন মুসলিমকে কাফের মুশিক মুনাফেক বলেন নাই গালিগালাস করেন আমাদের পূর্ববর্তী যত সালাফ দেখেন তাদের সবার জীবনী দেখেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই আমাদের সালফে সোহাল হিনদের একজন অন্যতম একজন সালাফ আকিদার ক্ষেত্রে তিনি বড় একজন আমাদের সালাফ তিনি স্পষ্টা হবে মুসলমান বানানোর জন্য আমরা উল্টা কাজ করতে যাব কেন আমরা মুসলমানকে কাফের বানাবো কেন আর একজন মুসলমান বেশি থাকা মানে আমার জামাতের আমার দলের একটা লোক বেশি আছে আমরা সবাই কিন্তু একটা দলের মেম্বারশিপ নিয়েছি সেই দলটার নাম কি ইসলাম ইসলাম নামক দলের আমরা সবাই কিন্তু এক একজন একজন সদস্য এই জামাতে মুসলিম মুসলিমদের জামাত মুসলিমদের ঐক্য এটা একটি ফরজ আবাদন এটি হলো দিনের উসুল মুসলিমদের ঐক্য এটা হল দিনের একটা উসুল আর মাসালা মাসালাম এটা হল ফুরুর মানে এই এটা হলো দিনের মূল আর মাসায়ের হলো দিনের শাখা প্রশাখা এখন শাখা প্রশাখা ঠিক রাখতে যাই মূল ধ্বংস করা যাবে না এই জায়গায় আমাদের এই মানহাজে আমাদের দেশে বিরাট সমস্যা আছে সেটা হলো আমরা ওই শাখা বাছাইতে যাই গাছের গোড়া কাটে দিই ফুরু রক্ষা করতে গিয়ে উসল কেটে ফেলি আমাদের মুসলিম ঐক্য মুসলিম জামাত এটা একটি সদস্য সারা পৃথিবীর যত মুসলিম আছে সবাই আমরা এক দল এক জামাত এবং কোরআন কারিম আল্লাহ শিখিয়েছেন মানে আমি ওই মুসলিম জামাতের মধ্য থেকে একজন আমি মুসলিমদের একজন মানে ইসলাম নামক যে জামাতটা ইসলাম নামক যে দলটা এই দলের ধরেন দুইশো কোটি আছে সেই সদস্যের ধ্বংস করা যাবে না সেটা নষ্ট হইতে দেওয়া যাবে না সুতরাং আমার এই মুসলিম জামাতের এই দলের একজন সদস্য বারুক এটাই আমার কামনা কিন্তু সদস্য কমানো এটা আমাদের এইটা আমাদের সালফেসে সাহবাইকরামদের সাহবাইকরামদের আমলে কত মুনাফেক তৈরি হয়েছে তারপরে আপনার কত রকমের ফেরকা তৈরি হয়েছে খারেজি ফেরকা শিয়া ফেরকা অসংখ্য ফেরকা তৈরি হয়েছে তবুও সাহবাই কেরাম কখনো ওই বাতিল ফেরকা লোকদেরকে কাফের বলেন নাই সাহবাই কাম কখনো শিয়াদেরকে কাফের পতোয়া দেন নাই তারপরে সাহবাইকরামের আমলে খারেজিরা বের হয়েছে কিন্তু খারেজিদেরকে সাহবাই কেরাম কাফের বলেন নাই কিন্তু খারেজিদের অভ্যাস ছিল যে খারেজিরাই সাহবাই কালামদেরকে বলতো খারেজিরা বড় বড় সাহাবিদেরকে কাপের বলতো সাহাবিদেরকে হত্যা করা জায়জ মনে করতো কিন্তু সাহাবাই কালাম কখনো খারেজিদেরকে কাফের বলতেন না শিয়ারা সাহাবিদেরকে কাপের বলতেন আবু বকরকে কাফের বলতেন না ওমর রাজি আল্লাহ তোলা কাপের বলছেন ওসমান রাদি শিয়ারা তোরা বলছেন কিন্তু রাম থেকে শুরু করে এই শত শত বছরের ধারা যে আমরা কাউকে কাপের বলবো না কাফের বানাবো না বরং যিনি বলবেন আমি মুসলিম আমি তাকে আমার দলের সদস্য হিসেবে ধরে নিব যে উনি একজন মুসলিম যদিও তার কর্মকাণ্ডে কুফরি থাকে তার কাজে কুফরি থাকবে কিন্তু তাকে কাপড় বলবো না এই কথাটা বুঝতে হবে তার কাজটা কুপুরি বা তার কথাটা কুপুরি কিন্তু সে কাঁপেন না কারণ সে বলতেছে আমি মুসলিম আমি কেন তাকে জোর করি বলছে না তুমি মুসলিম না তুমি কাঁপেন তাকে ঠেলে বের করে দিব কেন এই আমরা এই মানহাজটা রক্ষা করার চেষ্টা করি ইমাম বহারি রহমতুল্লাহ ইমাম বহারি রহমতুল্লাহ মানহাজ দেখেন ইমাম বখারী রহমতুল্লা পৃথিবীর স্পষ্ট তিনি দেখতে পাচ্ছেন যে এই হাদিসের একজন রাহাবি উনি মিথ্যাবাদী উনি বেদাতি কিন্তু ইমাম বুখারী রহমতুল্লাহ ওই রাহাবিকে ওই বর্ণনাকারীকে কখনো মিথ্যাবাদী বলেন নাই মিথ্যাবাদী বলেন নাই তাকে বেদাহাতি বলেন নাই এই জাতীয় এটা বলে মিথ্যাবাদী বেদাহাতি বুঝে নিতে হবে না হয় ইমাম এই কথা বলতেন না শুধু বলছেন কি এই ব্যক্তির ব্যাপারে কথা আছে কিন্তু তিনি বলেন নাই যে এর আবি মিথ্যাবাদী এই রবি এই কথা বলেন নাই বলছেন এরা আর এরা কখনোই বলেন নাই যে আবুয়ানিফার রহমতুল্লাহ আলাই বুল করছেন বা আবু নিহমতাহ গোমরাহ হয়ে গেছেন এই কথা তারা কখনো বলেন এগুলো হলো আমাদের মানহাজ এজন্য আমরা কোন আলে মোলামা কোন মুসলমানকে আমরা কখনো খারাপ বাসায় কোনো দিচ্ছেন কাউকে আক্রমণ করে কোনো শিরোনাম দিবেন না শিরোনামটা হবে খুব সুন্দর শিরোনামটাই বড় বিষয় কিন্তু শিরোনামটাই রিসার্চ গবেষণার মূল বিষয় হলো টাইটেল শিরোনাম মানে এই শিরোনাম আপনি গবেষণা করতে হলে আপনি এমফিল করেন পিএচডি করেন সেখানে শিরোনামটা এবং শিরোনামটা এমনভাবে না এইভাবে শিরোনাম তৈরি করতে হয় তো যদি আপনি শিরোনাম না জানেন শিরোনাম দিবেন না কিন্তু তবু আক্রমণাত্মক হয় এরকম কোনো শিরোনাম দেওয়া যাবে না আমাদের শিরোনাম হবে ওই যে মধুর গল্প বলছি আগে যে মধু কাকে বলে মধুর সংজ্ঞা মধুর সংজ্ঞা দুই রকমের দেওয়া যায় একরকমের সংজ্ঞা হইল যে মোমাছি নামক প্রাণী বিভিন্ন রকমের ফুল থেকে যেই রসটুকু সংগ্রহ করেন সেগুলো একত্রিত করার পরে সেটা উত্তম ভিটামিন সমৃদ্ধ একটা খাবার যে খাবারটা খেলে মানুষের এই উপকার হয় অনেক কিছু হয় এই রকম সুন্দর একটা জিনিস এটার নাম হলো মধু আরেকটা হইল যে মৌমাছি নামক প্রাণী বিভিন্ন ফুল থেকে রসটা সংগ্রহ করে খায় তারপরে যে পায়খানাটা করে সেই পায়খানার নাম হইল মধু ঠিক আছে এটা খেয়ে যেটাই ইয়া করে তারপরেই তো মধু হয় এখন দুটাই সংজ্ঞা দিলেন এখন যে লোক শুনবে যে এটা মোমাছির পায়খানা সেই লোক আর মধু খাবে জীবনে আর যে লোক শুনবো যে এটা খুব ভিটামিন সমৃদ্ধ খুব ভালো খাবার এটা ফুলের নির্যাস এটাতে অনেক কিছু উপকারিতা আছে এই লোক তো মধু না খাইলেও কবে খাই দেখি কেমন মধুটা কিন্তু আল্লাহ দিকে তার হবে শোনার সাথে সাথে মানুষ এটা খাওয়ার জন্য আগ্রহী হয়ে যায় এটা হল দায় ই আল্লাহর একটা বড় বৈশিষ্ট্য থাকতে হবে তিনি কোনো জিনিসকে নেগেটিভ আকারে এমনভাবে বর্ণনা করবেন না যেটা শুনে মানুষের মধ্যে হিংসা তৈরি হয় তারপরে মানুষের মধ্যে দলাদলি তৈরি হয় মানুষের মধ্যে কোন ধরনের মানে আমল না করে এটার প্রতি ঘৃণা তৈরি হয় এই জাতীয় বিষয় এইভাবে তিনি উপস্থাপন করবেন না আরেকটি জিনিস খেয়াল রাখবেন যখন মানুষ যুবক থাকে যুবক শরীরে শক্তি থাকে তখন মানুষের মুখের পাওয়ারটা একটু কম থাকে আর যখন মানুষের শক্তি চলে যায় বুড়া হয়ে যায় তখন নিজে চলতে পারে না তখন দেখবেন যে মুখের শক্তি বেড়ে যায় শরীরের শক্তি কমে গেলে মুখের শক্তি বেড়ে যায় আর শরীরের শক্তি বেশি থাকলে মুখের শক্তি কম থাকে একজন বুড়া মানুষ যেই ধমক মারে যুবক মানুষ যদি এই ধমক মারত তাহলে তো দুনিয়াতে মানুষ বসবাসে করতে পারতো না কি বলেন বাড়িতে লক্ষ্য করবেন দাদা দাদি যেই ধমক মারে সেই ধমক যদি বাড়ির সবাই মারত তাহলে তো ওই বাড়িতে মানুষে থাকতে পারতো না তাহলে ওই বুড়া মানুষটার মুখের পাওয়ার বাড়ছে কেন শরীরে পাওয়ার নাই এখন কি করবে তার মুখ দিয়ে যাদের দলিল থাকবে শক্তিশালী তাদের মুখ থাকবে নরম কারণ তাদের কথা তো দলিল কথা বলবে তাদের মুখের পাওয়ার লাগবে না আর যাদের দলিল দুর্বল মানে দলিল নাই ওই চাপাবাজি করে চলতেছে এটা সমাজে এই ব্যবসাটা টিকে রেখছে মুখ দিয়ে সে তো যখন দেখবে যে তার যে কথাটা বলতেছেন সেটা দলিল তখন আরেকজনকে যে তার ব্যবসার আঘাত হান্লীল যত রকমের গালি গালা যা বলা যায় কাপের মুর্শিদ মুনাফেক ইহুদির দালাল খ্রিস্টানের দালাল যা বলা যায় তাই বলবেন কারণ তার শরীরের পাওয়ার নাই মুখের পাওয়ার বেড়ে গেছে দলিলের পাওয়ার নাই ওই জন্য ওই মুখের পাওয়ার বেড়ে গেছে এই জন্য এই সূত্রটা মনে রাখলে আপনারা অনেক কিছু নিজে নিজে বের করে ফেলতে পারবেন অঙ্ক বের করার মূল হল সূত্রের মনে রাখলে দেখবেন এই সূত্র মনে রাখলে আলেম যেই বক্তা যাকে দেখবেন যে খালি মানুষের গালি গালাজ করতেছে খালি কাপের বলতেছে মুশ্রিক বলতেছে মুরাফেক বলতেছে ওই ইহুদি তালাল বলতেছে খ্রিস্টান দালাল এরকম গালি গালাজ করতেছে বুঝে নিবেন যে উনার দলিল পাওয়ার নাই ওনার চলতেছে মুখের পাওয়ার দলিলা বৈশিষ্ট্যের আয়াত আর হাদিস তা আমাদের আয়াতে আর হাদিসে কথা বলবে আমি আবার আরেকজনকে গালিগালাস করার খারাপ বলার মন্দ বলার আমার দরকারটা কি আমি এই আজকে তাপসির শুরুতেই আমার ওই ফেসবুকের ইন্টারনেটের ভাই বোনদেরকে অনুরোধ করবো যে আপনারা আমাদের এই মানহাজ এই পদ্ধতিটা খেয়াল রাখবেন যে এটা আমাদের দাওয়াতের বড় বৈশিষ্ট্য আমরা আজ পর্যন্ত এই দেশের কোন আলেম ওলামার বিরুদ্ধে কোন খারাপ কথা মুখ দিয়ে উচ্চারণ করি নাই এবং কোনো দলের পক্ষে বিপক্ষে আমরা কোনো কথা উচ্চারণ করি নাই এবং কোনো রাজনৈতিক আলোচনা আমরা এই তাফসিরে আজ পর্যন্ত করি নাই তো এই সুতরাং আপনারা যখন ওই আমাদের এই দাবাতি কাজ করবেন আমাদের এই দাওয়াতের সাথে সম্পৃক্ত হবেন তা আপনার মানহাজ ওই রকম হইতে হবে আপনার মানহাজ যদি ভিন্ন রকম হয় আপনি যদি আরেক মুসলিমকে কাপের মনে করেন তাহলে আমাদের এই মানহাজের দাওয়াত দরকার নেই আপনি আপনার মানহাজের দাবাত দেন আমাদের মানহাজের আমাদের দাবাত দিলে আমাদের এই পদ্ধতি খেয়াল রাখতে হবে যে আমরা কোনো মুসলমানকে আমরা আক্রমণ করবো না আমরা সবাইকে আমাদের দলের সদস্য মনে করি আমরা এক জামাত এক দল যদিও ভাইয়াই আমাদের মধ্যে মাসালা বিভিন্ন মাসালা এক তালাফ থাকতে পারে এটা যুগে যুগে ছিল এখনো আছে কেমন পর্যন্ত থাকতে। কিন্তু একতলাফের কারণে আমাদের ভাতৃত্ব নষ্ট হবে না মুসলিম ভ্রাতৃত্ব নষ্ট হবে না একজন আরেকজনকে ভাই মনে করব। আমরা শত্রু মনে করব না এই মানহাসটা এই পদ্ধতিটা আমাদের খেয়াল রাখা জরুরি আল্লাহাক আমাদের সবাইকে তো অভিযান করো